আবু জুহাইফা রদেলাহ তাল্লান্ন এর পিতা হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লু আল সাল্লাম লালত করেছেন উল্কি অঙ্কনকারিনী উল্কি গ্রহণকারিনী সুদ গ্রহীতা ও দাতাকে। তিনি কুকুরের মূল্য ও পতিতার উপার্জন ভোগ করতে নিষেধ করেছেন চিত্রাঙ্কনকারীদেরকেও তিনি লানত করেছেন